আবু মুসার্দ আলান হতে বণিত, তিনি বলেন নবী সাল্লু আলু সাল্লাম বলেছেন বন্দুদেরকে মুক্তি দাও দাওয়াত কবুল করো এবং রোগীদের সেবা করো